যা সংগঠিত হওয়াতে নেই কোন অস্বীকারীন তা কতকে অবনত করবে धूलिकना আর তিন সেই ডান দিক ওয়ালাগণ ভালো আর যারা বাম দিক হবে মা আসফাবুল মাস আমা বিশেষ নৈকটের অধিকারী ফি জানা তিন এরা শান্তির উদ্যান সমূহে থাকবে এদের এক বৃহৎ দল তোদের তারা থাকবে আসন সময়ের উপর মাউদের তার দ্বারা বুনানো মোত্তা হা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে মোতাকবে সামনাসামনি ঘুরে বেড়াবে আশেপাশে এবং বহমান সরাবে পরিপূর্ণ পেয়ালা সমূহ নিয়ে তাতে তাদের মাথা ব্যথা হবে আর না যা তাদের সম্মত হবে আর তাদের জন্য থাকবে গৌরবর্ণের ডাগর দাগর চক্ষু বিশিষ্ট নারীগণ আমসাল। জানো তারা আল লুলুল মাকনুন লুকাইতো মুকতা জাযাউন এই সমস্ত তারা প্রাপ্ত হবে বিমা কান ইউআমালুন নিজেদের কৃতকর্মের বিনিময় লা ইয়াসমাউনা ফিহা সেখানে তারা কুল বৃক্ষ এবং কলা গাছ থাকবে মাং দুধ সারি সারি এবং থাকবে পরিমাণে যা না নিঃশেষিত হবে আর না তাতে কোনো বাধা বিঘ্ন থাকবে আর বিছানা থাকবে মারফু আতিন উঁচু উঁচু আমি তাদেরকে এমন সৃষ্টি করেছি যে আব তারা কুমারীবানী আতর বা সমবয়স্ক হবে সমস্ত ডান্দি কালাদের জন্য তাদের বৃহৎ দল হবে মিনাল আউবীদের সেই বামদিক ওয়ালা কতই না তারা অগ্নির মধ্যে হামিম এবং পুটন্ত পানির মধ্যে থাকবে আর বড় সম্পদে এবং তারা নিরত ছিল গুরুতর এবং তারা এরূপ বলতো যে আইদা আহ যখন আমরা মরে যাবো তখন না তোর মাটিও হার হয়ে যাবো পুনরায় আনা আমাদের পিতৃপুরুষ গন আবা আনা আমাদের পুত্র আমাদের পিতৃপুরুষ গন নির্দিষ্ট সময়ে নিশ্চয় তোমাদেরকে বিভ্রান্ত গণ আল মুীগণ রক্ষণ করতে হবে মং সাদারি মং জাপুম জাকুম বৃক্ষ ODE ফামালুন আনন্তর তোমাদেরকে পূর্ণ করতে হবে মিনহা তা দ্বারা আলবুতুন উদর সমূহ ফশারিবুনা অতঃপর পান করতে হবে আলাইহি তার উপরে মিনাল হামিম ফুটন্ত পানি ফশারিবুনা আর পান করাও সরবালহিম আর পান করাও হবে পিপাসার্থ উটের নয় হাদা তোমরা কেন তার সত্যতা স্বীকার করছো না আচ্ছা তবে বলোতো মা তুম নুন তোমরা নারীর গর্ভে যে শুক্রবিন্দু পৌঁছিয়ে থাকো তোমাদের মধ্যে মৃত্যু আর আমি তাতে অসমর্থ নই যে তোমাদের স্থলে তোমাদের অনুরূপ অন্য মানুষ সৃষ্টি করি তবে কেন তোমরা অনুধাবন করছো না আফারো আই তুম আচ্ছা তোমরা কি চিন্তা করেছ মা তাহারুফুন তোমরা যা ববন করে থাকো তাকে তোমরাই অঙ্কুরিত করোকার হু নাকে আমি তাকে চূন্য বিচুন্ন করে দিব তুমতা হন তখন তোমরা বিস্মিত হয়ে যাবে আল যে আমাদের খুশারতি হয়ে গেল তোমরা পান করে থাকো আহ আং তুম আং তাকে তোমরা বর্ষণ করো মৃদাল মজনি মেঘ হতে আমি আমি বর্ষণকারি না যে অগ্নি তোমরা প্রজ্জ্বলিত করে থাকো আহ আং তুম আং সা তার বৃক্ষকে আমি আমি সৃজনকারী আমি তাকে প্রতিপালকের নামের অনন্তর আমি শপথ করছি নক্ষত্র সমূহের অস্ত গমনের আর এটা একটি শপথ লাউতা যদি তোমরা জানতে তবে তাকে কেউ স্পর্শ করতে পারে না ইলালা গন ব্যাথী তাং জন এটা প্রেরিত আয়লা জগতের প্রতিপালকের পক্ষ হতে তবে এই বাণীকে বালাগত তোমরাং যখন কারো প্রাণ এসে পৌঁছে আল হল কণ্ঠ পর্যন্ত ও আংতুম হে ইদিন আর তোমরা তখন তাং তাকাতে থাকো অনেক আর আমি আকরব এলাইহি যদি তোমাদের হিসাব নিকাশ না হবারই হয় তার জেঠু নাহা তবে কেন তোমরা সেই প্রাণকে ফিরিয়ে আনো না ইং কুম যদি তোমরা সত্যবাদী হও যে ব্যক্তি তার জন্য আরামের বেহেস রয়েছে ও আম্মা আর যে ব্যক্তি অন্তর্ভুক্ত হবে সালাম তবে তাকে বলা হবে তোমার জন্য নিরাপত্তা রয়েছে तब आतिथ्य करी दाता प्रवेश करते যথার্থ সুনিশ্চিত কথা অতএব পবিত্রতা বর্ণনা করুন বিস্মীর আদিন সেই মহামহিমান্বিত প্রভুর নামে